ষষ্ঠ তৃতীয় পরিচ্ছেদ মনিলাল প্রভৃতি সঙ্গে ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন গাঢ়নিদ্রা নয় তন্দ্রান ন্যায় শ্রীযুক্ত মনিলাল মল্লিক যিনি পুরাতন ব্রহ্মজ্ঞানী আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তখনও শুইয়া আছেন মনিলাল এক একটি কথা কহিতেছেন ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা এক একবার উত্তর দিতেছেন মনিলাল। শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন বলেন বেশ অবস্থা ঠাকুর তখনও শুইয়া চোখে যেন নিদ্রা আছে জিজ্ঞাসা করিতেছেন হাজরাকে ওরা কি বলে ঠাকুর উঠিয়া বসিলেন মনিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আহা তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে একেবারে ভাব বলে এরা বেশ আছে হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা ভক্তির কারণ কি ভবনাথ এসব ছোকরার কোনো উদ্দীপন হয় মাস্টার চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কি জানো। মানুষ সব দেখতে একরকম কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোরও থাকতে পারে খিরের পোরও থাকতে পারে কিন্তু দেখতে একরকম ঈশ্বর জানবার ইচ্ছা তাঁর উপর প্রেমভক্তি এরই নাম খিরের পড় গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন ঠাকুরের অভয়দান এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞানভুক্তি হবে না আমি বুঝি জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ লাগল তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যভ্যা করে সেও ভ্যভ্যা করে ক্রমে ছানাটা খুব বড় হল একদিন ওই ছাগলের পালে আরেকটা বাঘ এসে পড়ল সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক তখন দৌড়ে এসে তাকে ধরলে সেটাও ভ্য করতে লাগল তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বললে দেখ জলের ভেতর তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ আর এই নে খানিকটা মাংস এইটে খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগল সে কোনো মতে খাবে না ভ্যাভ্যা করছিল রক্তে আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নূতন বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরী সত্য এ সংসার অনিত্য এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাচুরি করছিল গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই কেবল গাছতলায় একটি সাধু ভস্যমাখা ধ্যানস্থ পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগল জেলেটা ভাবলো কি আশ্চর্য আমি সত্যকার সাধু নই তবু আমার উপর লোকেরা তো ভক্তি তবে এ সত্যকার সাধু হলে নিশ্চয় ভগবানকে পাব সন্দেহ নাই কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো সত্য সাধন হলে তো কথাই নাই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য সংসার অনিত্য একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য জেলেটি তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে তাদের কি ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপাসিন্ধু অমনি বলিতেছেন যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে সে আবার কেরানিগিরি জুটিয়ে লয় সেই আগেকার কাজই করে গুরুর কৃপায় জ্ঞানলাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন